লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই মক্কতময় তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম সম্মানিত মুরব্বিয়ান আমার সম্মানিত দিনদার কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বল আলমিন আমাদেরকে सलाातुल आसर पर शुरू कर सम्मानित विज्ञल रामदेव निकटनाता आलोचना शुरार पर पुनर उरकतमय महाफीले कुरान सुनाके किस कथबार्ता बोलार যে মহান রব্বুল আল আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বল আল আমিনের আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা আমার সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অনেক সুন্দর আলোচনা হয়েছে আমার পরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন অন্যতম আলমী দিন आलहमदुल्ला सकलें परिचित शायफ डल्ही हाफिजाउल्लाहमदुल्ला सामने सुंदर आलोचना करबें एवं प्रश्न उत्तर दिवन तरह आगे आल्पमे सामने दु एक कथबार्ता आलोचना शेष कर रवाना दिए पैंडल भसे ब এখানে এসে বসা এই সময়টা দেওয়া। কিসের টানে আমরা এখানে এসেছি আপনাদেরকে বাড়ি থেকে টেনে এ পর্যন্ত নিয়ে এসেছে ইমান কোন জিনিস ইমান এই এলাকা এমন মানুষ বসবাস করে যাদের ইমান নাই আছে না যারা ভিতরে যে জিনিস টেনে নিয়ে আসবে ওই জিনিসটা নাই আল্লাহ রব আলিন আমাদেরকে পছন্দ করেছেন আল্লাপাক আমাদেরকে ভালোবেসেছেন মোহব্বত করেছেন এই মহব্বতের কারণে আল্লাহ করেছেন আজকে এই ইমান এর মাহপিলে তা করার মাহফিলে হাজির হয়েছি এজন্য দেখবেন প্রত্যেকটা মানুষকে পরিচালনা করে তার বিশ্বাস सबकिना जन्मार खबा दावारान्ना बान जिन दरकार प्रथम विश्वास होते हो जिन पर देखें लोकता बजारा क्या लोकटार जो विश्वास दरकार मरकार मुरी दरकार लागे प्रथम जन्मे मानुषे विश्वास विश्वास अनुजी से बाकी क्या गलत एक कथा बोलते ग একজন মানুষকে পৃথিবীতে পরিচালনা করে তার বিশ্বাস এই বিশ্বাসটাকে আরবিদা আকে নাম শুনছেন না যে আমরা বলি যে আমার ইমান আকিদা ঠিক আছে তো এই যে ইমান আকে দা আকা মানে কি বিশ্বাস আকেদা মানি বিশ্বাস তার চালচলন তার সবকিছু দেখবেন যে তত মজবুত তত সুন্দর অর্থাৎ সমস্ত কাজ এই বিশ্বাসটার উপরে নির্ভরশীল এই বিশ্বাসটাকে কোরআন হাদিসের বাসায় বলা হয় কি কথা বলে না নাকি আমার কথা বুঝেন নাই তাহলে এই বিশ্বাস ও দল বিয়ের অনুষ্ঠানের সময় অনেক সময় বলা হয় যে ভাই আমাদের বাড়িতে আজকে একটা আখদের অনুষ্ঠান আছে শুনছেন নেই কথা কোনো দিন আখদের প্রোগ্রাম বলে না অনুষ্ঠান আছে আখ মানে কি আখদের একটা অর্থ হলো গিরা দেওয়া মানে দুটা জিনিসকে নিয়ে গিরা লাগানো আটকাই দেওয়া একটা সুরা আছে সুরা ফালাক আছে না এটা পারে না এমন মানুষ এমন মুসলমান খুব কম আছে আমরা সবাই পারি পারেন তো এর ভিতরে আছে महिला कतगुल आल्लाखंड गी जा অপরিচিত একটা মেয়ে একজনের সাথে একজনের আগে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই পরিচয় হয় নাই আমরা দুইজনকে এনে দুইজনকে দুই দিক থেকে এনে একটা গিরা লাগাই দিই এই গিরাটাকে আমরা বলি আকর অনুষ্ঠান আল্লাহর সাথেও লাগে শয়তানের সাথেও লাগে যদি আল্লাহর আলমিন এবং আল্লাহর বান্দার সাথে গিরা লেগে যায় এই আকে আমরা বলি আকেইদায় সহি মানে গিরাটা ঠিক মতো লাগছে গিরাতার মধ্যে কোন অসুবিধা নাই গিরাটা নাম সহি এই গিরাটার নাম কি সহি আকৃদা মানে আকৈদাটা গিরাটা বিশ্বাস ঠিক আছে সহি মানে ঠিক আছে বিশুদ্ধ আর যদি গিরাটা আল্লাহ লাগে নাই বাতিলা আকেই দায়ে বাতেলা মানে বাতিল আকে দা গিরাটা ঠিক মতো লাগে না। এটা বাতিল গিরা গিরাটা ঠিক মতো আমার বাংলা নামাজের যখন মসজিদে আজান দেওয়া হয় যখন ডাকে আল্লাহর কিছু বান্দা বান্দা গুম থেকে উঠে যায় তবে এই উঠার সংখ্যা খুব কম কম না আপনাদের এলাকা মনে বেশি তবে আলহামদুলিল্লাহ আমি জীবনে একটা মসজিদ পাইছি এক মসজিদে যাই দেখছি যে জোহরের তুলনায় আসরের তুলনায় এই পর্যন্ত যে যেই মসজিদে জোহর আসর মাগরীব এশার চাইতে ফজরের জামাতে মুসল্লি হয় বেশি আবার আমার জীবনে একটা মসজিদ পাইছি জীবনে যে মসজিদে মুসল্লিও নাই। এরকম মসজিদও পাইস ইন্ডিয়ার এই ত্রিপুরার আগরতলা আগরতলার একটা ঐতিহাসিক মসজিদ ওই মসজিদে একদিন মাগরিবের নামাজ পড়তে গেছি আমরা আজহানের একটু পরে গেছি যাই দেখি মসজিদ তালামারি যাচ্ছে একজন নামাজ তোর শেষ তোর মুসল্লি কই কয় ইমাম আমি মু আমি মুসল্লিও আমি ইমাম উনি মুয়াজিন উনি মুসল্লিও উনি আর মুসল্লি নাই মুসল্লি আবার এরকম মসজিদও পাবেন বাংলাদেশে পজবেন নামাজ ইমাম সাহেব আর মাজিদ সাহেব ছাড়া মুসল্লি নাই এরকম মসজিদও আছে দেখা যায় আবার অনেক মসজিদ পাবেন। তালা খুলছে এরকম মসজিদ বাংলাদেশে তাহলে যখন ফজরের আজান হয় ডাক দেওয়া হয় আল্লাহর বান্দা বান্দি দুই ভাগে বিভক্ত হয়ে যায় একবার মেরে উঠে যায় আর একবার তাহলে দুই গ্রুপ হয়ে গেছে দুই গ্রুপের মধ্যে যেই শ্রেণীটা গুম থেকে লাভ মেরে উঠে গেছে এই লোকটার সাথে আল্লাহ রবিনের একটা গিরা লেগে গেছে गिरओे गिर कौन दि लगसे अल्लामी আলম আহদ ইমা আল্লাহ মুভিনা জি মাশাল দেখছেন শ্রোতারা কনসুরা রায়াত এটাও জানে আমরা বলা লাগে না আলহামদুলিল্লাহ শ্রোতারা জানে কনসুরার আয়াত এই তো আমরা বলি যে নোয়াখালীর যে মানুষটা মাঠে কাজ করে ওই মানুষটা অনেক এলাকার মেহেরপুর ওইদিকে গেলে বলতেন যে এই এলাকার অনেক মসজিদের ইমাম সাহেবের ছাইতে নোয়াখালী এলাকার কৃষকক বেশি কোরআন সহিহান আল্লাহ তাহলে সোরাই হাসিনের এই আয়াত আল্লাহ কি বলছেন আমি এই অঙ্গীকার এই দমক বারবার দিই নেই তোমাদেরকে কি বারবার বলি নেই আল্লাহ তা খবরদার খবরদার শয়তানের আবাদত করিও না। তাহলে মানুষ আল্লাহর এবাদত করে শয়তানের শয়তানের এবাদত এবাদত এবাদত করে। করে। করে। তাহলে সকাল বেলায় যেই লোকটা গুম থেকে উঠছে এই লোকটা এবাদত করছে যেই লোকটা উঠে নাই ওই লোকটা এবাদত করছে যে গুম থেকে উঠে না সে আবাদত করছে কিনা যে গুম থেকে উঠে নাই হেও কিন্তু কার তাহলে গিরা কয়দিকে লাগে একটা গিরা লাগে আল্লাহর দিকে আরেকটা গিরা লাগে আল্লাহর দিকে গিরা লাগলে ওই গিরার নাম সহিয়াদা গিরা যদি আল্লাহর দিকে না লেগে শয়তানের দিকে লেগে যায় ওই গিরার নাম হলো আল্লাহ শয়তান মাথার পাশে আসি বসে থাকে কোথায় বসে শয়তান আসে মাথার কিনারায় বসে বসে বসে শয়তান ওই গুমন্ত ব্যক্তির সামনে তিনটা গিরা দে আর ও আল্লাহর রাত এখনো অনেক লম্বা আরেকটু ঘুমাও আরেকটু ঘুমাও আরেকটু ঘুমাও ঘিরা দেওয়া আছে কয়টা আল্লাহর বান্দাকে ফুতকার দেু দে আর কয় ঠান্ডা ফজরের আজানের আগে দি ঠান্ডা লেগে আসতে করে ঘুম আসে গেছে এই ঠান্ডাটা শৈতান আপনার আমার মাথার পাশে বসে বসে ফুটকার দিতে থাকে ঠান্ডা লাগার জন্য বলেন যখন কোন ব্যক্তি ঘুম থেকে ফজরের আজান শুনে উঠে গেল ওঠার পরে দোয়া পড়ে ফেললো কি দোয়া পড়েন আপনারা ফজরের ঘুম থেকে উঠে দোয়া পড়েন কি দোয়া পড়ে দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ হইতেন করে কে মুছে দিতেন মুছে দিয়ে এই দোয়া পড়ে ফেলতেন আল্লাহ রসুল সাল্লা সালাম বলেন এই দোয়া পড়ার পরে শয়তানের একটা গিরা খুলে যায় সোহান আল্লাহ এরপরে লোকটা যখন উজু করে শয়তানের দ্বিতীয় খুলে যায়। লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের তৃতীয় গিরাটা শেষ খুলে যায় শয়তানের তিন গিরা থেকে সে মুক্ত হয়ে গেল সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা বলেন এই লোকটা সকাল বেলায় শৈতানের তিনটা গিরা খুলে যখন সকাল বেলা করলো সারাদিন তার মনের ভিতরে তিনটা গিরা খুলতে পারলো না তিনটা গিরা নিয়ে সূর্য ওঠা পর্যন্ত শুয়ে এলো সূর্য উঠার পরে কয় আমার ডিউটি স্যার আমি এখন যাই যাওয়ার সময় কি করে ामीस अल्लाह रसुलयतान तर कान भरे बाली प्रस এই লোকটা লাগে। মনটা খারাপ লাগে কাজে কর্মে মন বসে না পরিবারের সবার সাথে বদমেজাজি কারো সাথে সুন্দর করে কথা কয় না কারণ শয়তানের গিরা লইলে হাঁটতেছে আর শয়তানের কানের ভিতরে হাঁটতেছে এখন দূরের কোন জায়গায় যদি কোরআনের আওয়াজ শুনে তার কাছে ভালো লাগে না কোরআন হাদিসের আলোচনা শুনলে তার কাছে ভালো লাগে না যদি কোনো দিক থেকে গান বাজনার আওয়াজ শুনে তার কাছে খুব মজা লাগে গান গানের আরেক নাম হলো শয়তান শয়তানের আওয়াজ গান বাজনার আওয়াজ হলো শয়তানের আওয়াজ যতদূর থেকে আসে যেদিকে সেই শুনে ততই তার কাছে মজা লাগে লাগে আমি গিরা দুই দিকে লাগে শৈতানার সাথেও লাগে আল্লাহর সাথেও লাগে তাহলে আমাদের গিরাটা কোন দিকে আমাদের গিরাটা হবে একমাত্র আল্লাহ রবীন্দ্র সাথে जर रस क्या खाव जरने बालो लोकारे ज्वर खेन उल्टा क्षति हो दरकार आई आके विशुद्ध ना हम आल्ला आलमी जाना दीबें ना विशुद्ध अकेदा नहीं जदिना मरें না মরতে পারি তো আল্লাহ পাক জানাত কি নিয়ে মরতে হবে কি নিয়ে বাঁচতে হবে কি নিয়ে ইসলাম নিয়ে বাঁচতে হবে কি নিয়ে মরতে হবে কি নিয়ে আল্লাহ আহ মিনা ফল ইসলাম আহ ইহু মিনা আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি বাছাই রাখবেন যতদিন বাছাই রাখবেন আলাল ইসলাম আয় আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে রাখেন যাদেরকে মৃত্যু দিবেন যখন মৃত্যু দিবেন বাঁচতে সাইকিল এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেন আল্লাহ কি দিবেন জান্নাতে যাইতে হলে ইমান লাগে আমল লাগে দুইটাই লাগে কি বলেন কোরআন কেমে আল্লাহ পাক যত জায়গায় জান্নাতেরা করছেন দুইটা জিনিসের কথা বলছেন যারা ইমান নিয়ে আসবে আমল সালেহ নিয়ে আসবে আমি আল্লাহ তাদের জন্য জন্মাত বানিয়ে রেখে আল্লাহ তাহলে জান্নাত দেখতে লাগে আমল লাগে কিন্তু আগে ইম্যান তারপরে আমল समस्या चाहते इमान बसि कारण इमान जो ठीक ना जो अमल करी को सब अमल बमान भाई कुफर थे ইমানের ভিতরে যদি শেরেক থাকে ইমানের ভিতরে যদি নেফাক থাকে ইমানের ভিতরে যদি বেদাত থাকে তাহলে যত নামাজ পড়বেন যত রোজা রাখবেন যত জাকাত দিবেন যত হস করবেন যত সদাকা করবেন যত আমল করবেন সব আমল বরবাদ মাথা গেছেন মাছ ধরতে ডুলা নিয়ে গেছেন ডুলা ছিলেন তো ডুলার নিষেধি বাঙ্গা ডুলার নিষেধি আপনি খেয়াল করেন না ওই ডোলা গেছেন কিচ্ছু নাই এই জন্য মাছ রাখার আগে ডুলা ঠিক করতে হইব কি বলেন ওই ডুলা হলো আকৈ দা আগে ঠিক করতে হবে তারপরে আমার আমলে কাজে আসবে পাক সৌরা আল মায় পাঁচ নম্বর হয়তা বলছেন সমস্ত আমল তার নষ্ট হয়ে যাবে না একটা কুফরি করছেন আমল সব শেষ আমল সব্বরবাদ করবেন একটা আমল সব্যর বাদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমার 65 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলালযীনা মিন ক্বাবলিকা লাইন আসরাকতা লায়াহবাতান্না আমালুক সমস্ত নবীদেরকে আমি ওহী নাযিল করে এই কথা ও দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ একটা সেরেক করো তোমার সমস্ত সমস্ত হয়ে যাবে একটা করলে তাহলে ইমানটা কুপোর মুক্ত হইতে হবে একই ডাটা কুপর মুক্ত হতে হবে একই ডাটা সেরেক মুক্ত হইতে হবে একই ডাটা বেদাত মুক্ত হইতে হবে কারণ বেদাত করলেও কে আমাদের ময়দানে যে আমলটা আমি নবী করি নাই আমার রসুল করেন না আমার সাহাবিরা করে নাই এরকম বেদাতি আমল যদি কেউ করে ফাহু আর সেটা বাতিল সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে তাহলে আমার ইমান হইতে হবে কুফর মুক্ত মুক্ত। যদি আমার ইমানের ভিতরে কুফর থাকে তাহলে আমার কি কথা বাতিলা যদি আমার আকিদার ভিতরে কুফরি থাকে আমার আকিদা কি বাতিল আকিদা যদি আমার আকিদার ভিতরে বিশ্বাসের ভিতরে সেরেক থাকে তাহলে আমার আকিদাটা বাতিলা আমার আকিদার ভিতরে যদি বেদাত থাকে তাহলে আমার বাতিলা তাহলে সহিদা কখন হবে যখন আমার হবে কুফর মুক্ত আমার মুক্তিদার ভিতরে কুপন নাই আমার ভিতরে সেরেক নাই আমার আঁকিদার ভিতরে বেদাত নাই তখন আমার আকিদা হবে সহিদা আর যদি এগুলা থাকে তখন হবে বেদাত আমার ভাইয়েরা এবং বোনেরা তাহলে আমাদের যে আকৃদা আমাদের ইমান এটাকে বিশুদ্ধ করতে হবে কিসের থেকে নম্বরে করা দুই নম্বরে সেরেক থেকে সেরেক করা তিন নম্বরে নেফাক থেকে নেপাক মানে মুনাফেকে মুনাফেকি পর্যন্ত মুনাফেকি করা যাবে না চার নম্বরে বেদাত থেকে বেদার থেকে আমার আপনার ইমান মুক্ত হইতে হবে ঠিক আছে যদি না থাকে কুফর থাকে সেরেক থাকে বেদার থাকে লেফার থাকে বুঝতে হবে আমার ইম্যান আকিদা ইমান আকিদা যদি ঠিক না থাকে আকেই যদি বিশুদ্ধ না থাকে আমার বাইয়েরা এবং বোনেরা যত নামাজ না সারা জীবন করছেন কোনো কাজে আসবে না এই জন্য আমাদের ইম্যানটা আটই ডাটা বিশুদ্ধ করা কি জরুরি এই আমরা সারা বাংলার মানুষকে ভাই বোন এই দাবাদ দিই আমার এবং বোনেরা আল্লাহর আল্লাহর আপনাদের হাতে ভায়ে ধরে বলি আমার ভাইরা এবং বোনেরা আমার আপনার ইমানটাকে আপনার ইমানটা নেত ইমান গড়েন আমার আপনার ইমানটা বেদাত মুক্ত ইমান গড়েন ইমানটা ঠিক করেন ইমানটা বিশুদ্ধ করেন ইমানটা আগে ঠিক করে নেন ইমানটা ঠিক করে কবার যান কারণ কবর কঠিন জায়গা কবর অনেক কঠিন জায়গা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কবর রাজা দেখছেন নবী সালামকে কবর রাজা দেখাইছেন আল্লাহ রসুল সাল আল্লাই সাল্লাম বলেন ফাল আল্লাহ ও আমার আমার আশঙ্কা হয় তোমরা দাফন করা বন্ধ করে দিবা তোমরা মানুষের আর কবর দাফন করবে না। যদি আমি আমার আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার কবর রাজাটা শোনাই দাফ আমি দোয়া করে দিতাম আল্লাহ আমার অম্মতকে কবরের আজাব শোনাই দাও কিন্তু একবার যদি কবরের আজাব শুনতাম তোমরা জায়গা কবরে যাওয়ার আগে ইমান ঠিক করে নি কবরে যাওয়ার আগে আমার আকেই বিশুদ্ধ করে নি একই সহি করে নি আচ্ছা এবার আসেন আমাদের ইমানের ভিতরে আকেই ভিতরে আছে কিনা আমার আপনার আকেইদার ভিতরে ইমানের ভিতরে কুপুরি আছে কিনা কি আছে বলেন কুফরি কোনটা আছে দুই একটা কুপুরির কথা আমি বলি কোন লোক যদি কোন গনকের কাছে যায় কোন ভবিষ্যৎ বক্তার কাছে যায় যে লোক আমার দেখি আমার ভবিষ্যতে কি হইব সব বলি দিতে পারে এরকম রকম লোকের কাছে গেলাম যে লোক আমার রাশি বনি আমার সব বলে দিব যে লোক আমার হাতের রেখা দেখি সব আছে। দিবো বড় দুইটা বিপদ আছে এই দুটা কাটানো লাগবো এই দুটা কাটাতে হলে কি লাগবো তো পাঁচ কেজি সাইল লাগবো দুই কেজি ডাইল লাগবো তিন কেজি লবণ লাগবো এত কেজি পেঁয়াজ লাগবো কি বলেন সে সব লোক হাজির আল্লাহ রসুল সাল্লাহ বলেন যেই লোকটা এরকম মানুষের কাছে গেছে তার ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য ৪০ দিন পর্যন্ত আল্লাহ রবীন্দ্র তার কোন চল্লিশ দিন তার কোনো নামাজ কোন আমার ফলার কয়দিন পরে অ্যাক্সিডেন্ট হতে পারে কি কি দরকার তাড়াতাড়ি বাইর করে দিয়ে দেয় মা যখন শুনে ছেলের দুইটা বড় বড় বিপদ আছে মা যা কয় তা বাইর করে দিয়ে দে এই লোকটা মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের উপরে যা নাজিল হয়েছে তারপরে কুফরি করছে কি করলো এই লোকের ইমানের ভিতরে কি ঢুকছে যে লোকের ই নেই আকিদা হয়ে গেছে কি বাতিল আকিদা এই লোকের সহিদা নষ্ট হয়ে গেছে আকিদা বিশুদ্ধতা নাই কারণ কুপুরি করে ফেলছে আল্লাহ রসুল সাল্লাম যেই কথাটা বলছেন এরকম লোক সমাজে আছে কি নাই একজন না। লক্ষ মানুষ পাইবেন যে মানুষ এখনো তুলা তুলারাশি বিশ্বাস করে রাশি বিশ্বাস বিশ্বাস করে। করে কন্যা আপনাদের এই দিকে মনে হয় রামভন্দর দিকে আছে এখনো দেখবেন কত মানুষ কে মিয়া তোমার রাশি কি ক আমার রাশি রাশি। তুলারাশি তুলারাশি নাকি বাটি চলে তুলারাশি বাটি চলতে দেখছেন তুলা রাশিওয়ালা বাতি ঠেলি টেলি চালায় কিছুটা টানে যায় না এবং আমি হাতে নাতে দেখছি তুলা রাশিওয়ালার এখানে তাবিজ ঢুকে দেখছে হঠাৎ করে বাহির করে দিকে তাবিজ পাওয়া গেছে তাবিজ পাওয়া গেছে কোমরের মধ্যে তুকাইশি সিংহ রাশি মেষ রাশি এই সকল রাশিতে যদি বিশ্বাস করেন আপনার ইমানে গন্ডগোল আছে ইমান বিশুদ্ধ এরপরে যদি গণকের কাছে যান ভাগ্য গনার জন্য রেখা গণনা করতে যান হাত গণনা করতে বুঝতে হবে আপনার গন্ডগোল একদিন জানাজার নামাজের পরে বললেন এই তোমাদের মধ্যে কে আছো মদিনায় যাইবা মদিনায় যাই পুরা মদিনের ভিতরে ঘুরি তিনটা কাজ করবা কয়টা কাজ তিনটা কাজ এক নম্বর কাজ হলো। যেখানে যেখানে কোনো কোনো জায়গায় এগুলা ভেঙে দিবা তিন নম্বর কাজ কোনো জায়গায় পাইলে ওই অচু কবর গুলা ভাঙ্গি সমান করে দিবা কাজ পয়টা তিনটা সহজ কাজ না কঠিন কাজ সহজ কাজ আচ্ছা এক সাহাবি লাভ মারি উঠে গেছে ঠিক আছে তুমি যাও এই সাহাবি যাই কাজ শুরু করছে কিছু দূর যাইতে না যাইতে যগনে উঁচু কবরের সামনে গেছে কবর ভাঙ্গা শুরু করছে কয়ে আমাদের আল্লাহর কবর খবরদার আল্লাহর কবরে হাত দিও না টান দিব আল্লাহরুল কবরে হাত দিছে আচ্ছা এই সাহাবি আর পারে নাই বাইক তো গেছে ছবি একটা বাইকতে গেছে কয়েটা আমার পাপদাদা ছবি খবরদার এটাকে হাত দেওয়া যাবে না আল্লাহাম বলেন সাহাবিরা তোমাদের মধ্যে কে আছ যে আমার এই তিনটা কাজ করতে পারিবা এটার জন্য দরকার হলো খুব সাহসী আলী রাজি আল্লাহ লাফ মারি উঠছে আনা আল্লাহ রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লা সালাম আমি আলিয়াশি সোহান আল্লাহ এই কাজ আলী সার না এই কাজের জন্য কে দরকার আলী দরকার আল্লাহ রব আলী আল্লাহ রসুল এরকম আলী উপহার দিছেন এরকম অমর উপহার দিচ্ছেন আবু বকর সিদ্দিক দাঁড়াই গেছেন দাঁড়াই গিয়ে বললেন আমি করে আসতেছি পুরা মদিনার থেকে এই তিনটা কাজ কমপ্লিট করে যতজন যত বাধা দিছে আলী রাধি আল্লাহ কিছু শোনেন নাই ইসলামী রাষ্ট্র আগে না আবার শুরু করে দিবেন ব্যক্তিগতভাবে এটা বাঙ্গা যাবে না এটা রাষ্ট্র সরকার বাংবে জনগণ বাঙতে পারবে না নবী সরাই তেরো বছর মক্কা মোকার ছিলেন একটা মুক্তির গায়ে হাত দেন নাই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না ইসলাম কোন জঙ্গিবাদ সমর্থন করে না ইসলাম কোন উগ্রপন্থা সমর্থন করে না ইসলামে কোনো উগ্রবাদীতা বাড়াবাড়ি হিংস্রতা এগুলো ইসলামে বিদর্মীরা মূর্তি পূজা করবে আপনি হাত দেওয়ার কোন অধিকার নাই কিন্তু আলী সব কমপ্লিট করে আসছে আল্লাহ সাল্লাম বলেন আজকে মদিনা মোলাবার থেকে এই কাজ গুলো পর্যন্ত আমার কোন উন্মত যদি আবার এই কাজগুলা করে ফাদ কাপার মোহাম্মদ এই লোকটা মুহাম্মদ মোহাম্মদ রেখে যাওয়া দিনের মধ্যে কুপোরি করলো তাহলে বাংলাদেশে উঁচু কবর আছে কি নাই কত উঁচু কবর আছে একটা দুটা নাকি কবরের উঁচু বানায় কবরের মশারিদের কিন্তু তার কবরের উপরে মশারি টাঙ্গানো কবরের চারে পাশে মোমবাতি এরকম দেখছেন নেই মোমবাতি জ্বালানো অগ্নি পূজারীদের কাজ যারা আগুনের পূজা করে তারা মোমবাতি জ্বালায় রাত্রে উঠলে অন্ধকারে কষ্ট পাবে হুজুর তো কবরের থেকে উঠার কোন সম্ভাবনা নাই তাইলে কবরের পাশে মোমবাতি কবর কেন্দ্রিক কত রকমের সিরকি কার্যক্রম তাহলে এই গিয়ে দেখেন সেই জান্নাতি জান্নাতের সনদ প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি গুলার কবর আল্লাহ হক জান্নাতি সাহাবিদের কবর। সাথে সমান এজন্য একজন মুসলিমের কবর হবে মাটির সাথে সমান কবর উঁচু হবে না মাটি দেওয়ার সময় এক বিঘাত উঁচু রাখবেন কি কয়দিন পরে এটা বসে সমান হয়ে যাবে প্রথমে একটু উঁচু রাখতে হয় এক বিঘাতের মত উঁচু রাখবেন এরপরে এরপরে তাহলে বাংলাদেশের কুপুর আছে কি করতে হলে ইমানটাকে কুফর মুক্ত করতে হবে ইমানটাকে সেরেক মুক্ত করা লাগবে আমাদের ইমানের ভিতরে সেরেক আছে আসেনি আল্লাহ রব আলিন বান্দার ভিতরে ঢুকে যায় এরকম আল্লাহ হকান ইমাম রহমতুল দুনিয়ার মানুষ শোনো আমাদের আহ জামাতের আকিদা হবে আল্লাহ হুফিস আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান তাহলে আল্লাহ রব আল বান্দার ভিতরে ঢুকে যায় বান্দার কালবেের মধ্যে ঢুকে যায় আল্লাহ দেখো সাত আসমান জমিনে কোন জায়গায় আল্লাহ জায়গা হয় না কলক আল্লাহ রবাহিনের সমস্ত সিফাত কে অস্বীকার করা আল্লাহর যত গুণাবলী আছে আল্লাহর যত সিফাত আছে এগুলোকে অস্বীকার করা আল্লাহ আল্লাহ আরোহণ করি বান্দা কয় না করে না আল্লাহর সিফাত কে অস্বীকার করা হলো আল্লাহ রব আলমিন প্রথম আকাশে নেমে আসেন এটা আল্লাহর সিফাত আল্লাহ রব আলমিন বান্দার কথা শোনেন এটা আল্লাহর সিফাত আল্লাহ সব দেখেন এটা আল্লাহর সিফাত অস্বীকার করলে বোঝা যাবে কারো জন্য করে বুঝতে হবে তার ভিতরে তারা মধ্যে সেরেক আছে বাংলাদেশে দেখবেন কত লক্ষ লক্ষ ভাই বোন লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে গিয়ে সাজা করে দেখছেন কবরের সামনে করতে দেখছেন একজন দুজন লক্ষ মানুষের পা মেলে মানুষ এসে এসে পা চুমা দিতেছে পায়ে সাজতা করতেছে এরকম আছে না তাহলে যেই মানুষগুলো আরেকজন মানুষের সাজা করে জীবিত মানুষের করো, আর মৃত করো, এই আল্লাহ রে কালিমে বলেন চন্দ্র করবা না। একমাত্র আল্লাহ সাজদার মালিক কে একমাত্র আল্লাহ খালি আল্লাহ বললে হবে না সাজদার মালিক একমাত্র আল্লাহ এই জন্য করতে হবে একমাত্র আল্লাহর আলমিনকে আল্লাহ ছাড়া যদি জীবিত কোন মানুষ মৃত কোনো মানুষ যে কোনো মাফলুকাল আল্লাহ রসুল কে একটা সাজদা করে তাও হবে কি নবী সাল জীবিত অবস্থায় সাহাবাইকার রসুল আল্লাহ সালাম আমাদের মন চায় আপনার একটু সাজদা করতে আমাদের মন চায় আপনার একটু করি আল্লাহ রসুল কোন নবীর কেউ করা যায় না শেষদা করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে আর কাউকে সেজদা করা যাবে না যদি করি বুঝতে হবে আমার ভিতরে बान्डर को बदारा मोकार आल्ला दालते शान मानसर मध्य बुद्धि तुष्ठ ठीक कथा तो আমি আল্লাহর কাছে সরাসরি কামনে যাবো এই জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য কারোর এরকম বানানো। এটা কি কিমান বেঙ্গে যাবে আল্লাহর কাছে যাওয়ার জন্য নবী সাল্লাহ ইসলামের এত্তেবাটাই যথেষ্ট কি করতে হবে নবী ইসলামের সন্ন্যতের এত্তেবা করতে হবে আমার আকেই দাটা নবী সালামের মতো হইতে হবে আমার আমলটা নবী সালামের মতো হইতে আল্লাহ কে পাইতে হইলে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর কাছে পৌঁছতে হইলে নবী সালামের সন্ন্যতের এত্তবা করা লাগবে অনুসরণ করা লাগবে সেটা ধরো সেটা কর যা করতে মানা করেন ওইটা থেকে দূরে থাক এটাই আল্লাহকে পাওয়ার মাধ্যম কেরামদের থেকে আমরা এইটা শিখবো জানবো আলেম নিবো কেনলে আল্লাহর আবাদত করতে হয় কেন করতে হয় এগুলো আমরা থেকে আলেম দের তবে শিখবেরা আমাকে আল্লাহর কাছে দিতে পারবে কেয়ামতের দিনে আমি বিপদে পড়লে আলেমেরা আমাকে ছুটাইতে পারবো এইরকম আকাই পোষণ করা কেয়ামতের ময়দানে বিপদে পড়লে কেউ ছুটাইতে পারবো না আল্লাহ সাল্লা তার সবাই নিজেরা নিজেদেরকে জাহান্ন আগুন থেকে বাছাও স্বয়ং নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলতেছেন নার। তোমার নিজের নিজে আগুন থেকে বাছাও নিজেকে নিজে জাহান্ন থেকে আহ নারা ও ইমানদারা কো আনফাকুম তোমাদের নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে বাঁচাও নিজেদেরকে রক্ষা করো নিজেরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো বাছাও কারণ কেমতের এদিন কোনো বিপদে পড়লে আমি নবী আল্লাহর কাছে তোমার জন্য কিছুই করার মালিক নই আমার বাবা সৈয়দুল মোর সালিন আমার বাবা খা তাম এই কাজ করলে হবে না তোমার নিজেকে নিজে জাহান্ন আগুন থেকে বাছাইতে হবে নোয়ালের ছেলে। যে ছেলে ইসলাম গ্রহণ করে নাই ওই ছেলে যদি আমার বাইরে এবং বোনেরাম ওলামাই কেরাম কাছ থেকে এলেন নিব ইম্যান শিখবো আমল শিখবো কিন্তু কাউকে এই বিশ্বাস করা যাবে না शक्त फैसाई ट्रेन इंजिना कि देखें इंजिनार খালি বগি সবগুলা ইঞ্জিনের সাথে বান্ধি ফেললেন তাহলে কি হবে আপনি যদি বিশ্বাস করেন শক্ত করি বানলে হুজুর যখন জান্নাতের দিকে যাইবো আমিও জান্নাতের দিকে চলে যাবো এই বিশ্বাস কি সেদিক বিশ্বাস এখন হুজুর যদি পাইলো বই উনি যে ইঞ্জিন হয়েছে এই নিশ্চয়ই স্বয়ং আল্লাহ রসুল সাল্লা সাথে জেহাদ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে মারা গেছে আল্লাহ রসুল করে যুদ্ধ করে শহীদ হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এই লোক আহালিন্নার জাহান্নামি কারণ এই লোক ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য যুদ্ধ করে নাই এই লোক যুদ্ধ করতে কিসের জন্য এই লোক খেয়াতের জন্য তার কাউমের প্রীতির জন্য তার গোত্র জন্য আছে আলেম হলে যে জান্নাতে যাবে ফিরসাই বলে যে জাননাতে যাইবো এই নিশ্চয়তা আছে যে সব ফিস জান্নাতে যাইব এরকম কোন হাদিস আছে তাহলে ফিরাই বলে জাননাতে যাইব মুফতি সাহেব আল্লাহর সাথে আর সেরে মুক্ত আকা হইতে হবে আকেইদার ভিতরে কোনো সেরেক এই জাতীয় সেরেক থাকা যাবে না আকেইদার ভিতরে কোন বেদাত থাকা যাবে না নাম পোষণ করেন নাই এইরকম করলে সেটা হয় কি বেদাতি আকে দা আকাই ভিতরে বেদাতি কোন আকেই থাকা আবিষ্কার করা হয়েছে যেমন সাহাবাই কালাম নবী সালামের কোন জন্মদিবস মৃত্যু দিবস পালন করেন নাই সাহাবাই আসতেছে মৃত্যু দিবস পালন করা হয় কথা বলেন না আচ্ছা নবী সাল্লামের বাষট্টি তম জন্মদিবস তেষট্টি তম জন্মদিবস বাষট্টি কেজি কেক তেষট্টি কেজি কেক কাটছে নবী সালামের জন্মদিবসে আমার করে বিশাল আয়োজন করা হয়েছে এরকম কোনো খবর পাইছেন তাহলে বোঝা গেল নবী সালামের বছর পর্যন্ত কোন দিবস পালন করা নবীলামের ওফাতের পরেও সাহাবাই কেন এমনকি নবী সালাম মারা যাওয়ার পরে ওফাতের পরে কোন মৃত্যু দিবসও সাহাবাই কেনাম পালন করেন নাই এখন আপনি যদি হ্যাঁ কারিলে খাইস মোল্লা সিনলেনা আমার নবীর অথচদিন পালন করবে না আমার নবীর দিন পালন করবেনা এই আঁকিয়ে যার ভিতরে ঢুকছে বুঝতে হবে তার ভিতরে বেদাতি আঁকা ঢুকছে তার ভিতরে কি ঢুকছে বেদাতি আঁকা পরিষ্কার করা লাগবে কারণ এটা যদি ভালো কাজ হইত এটা যদি আবাদত হইতো আল্লাহ রসুল সাল্লাম নিজেই তার জন্মদিন পালন করে যাইতেন করতেন না নবী সাহাবিরা করতেন সাহাবিরা প্রতি বছর রবি কোনো জন্মদিনে আবু হানিফা রহমতুল করেন নাই ইমাম সাহাবি রহমতুল্লাহ করেন নাই ইমাম মালিক করেন নাই ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ করেন নাই এখন আপনি যদি পরবর্তীতে বলেন না এটা করা লাগবে এই আকৃটার নাম নবী সাল্লামের উপরে পড়তেছেন। দৌড় পড়তে পড়তে হঠাৎ করে লাভ মানে দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলতে জিজ্ঞেস করা হলো ভাই এতক্ষণ বসেছিলেন হঠাৎ করে দাঁড়াই গেলেন কেন আমার নবী এসে হাজির হয়ে গেছে কি হয়েছে সালাম কে কিছু মেহমানদারি করেন কিছু না কিছু করলেন না মেহমানদারিও নাই কিছু নাই তো নবী সাল সালাম এসে গেছে এই আকেইদা পোষণ করলে এই আকে নাম কি বেদান্তি আকেইদা দাঁড়াই দাঁড়ায় দেন না বসে বসে দেন আত্মাইয়ের মধ্যে কি দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে বসে বসে তাহলে ওখানে যদি বসে বসে দিতে পারেন তাহলে নামাজের বাইরে বসে বসে দেওয়া যাবে না কেন তাহলে এই চিন্তা দ্বারা যদি ঢুকে বুঝতে হবে আমার আমার আছে আছে। তাহলে আমি সংক্ষেপে এই কথাটাই বোঝাতে চেয়েছি আমাদের আকেইদাকে ইমানকে বিশ্বাসটাকে কুফর মুক্ত করতে হবে শেরেক মুক্ত করতে হবে নেফা মুক্ত করতে হবে বেদাত মুক্ত করতে হবে এগুলো সব ডিলেট করে দিতে হবে ভাইরাস ঢুকছে করোনা ভাইরাস আসছে না এখন নাম শুনছেন কেউ কেউ করোনা ভাইরাস কেউ খবরদার রে করোনা খাইও না রে করোনা ভাইরাস আছে করোনা এক ভাইরাস আসতে নাম শুনছেন না তাহলে বোঝা গেছে যে রকম ভাইরাস আসে যেমন মানুষ সব মরে যেতে ইমানের ভাইরাস আসলে পরিষ্কার করে আঁকিটা বিশুদ্ধ করা লাগবে এই জন্য আমার বাইরা এই অঞ্চল এই বৃহত্তর নোয়াখালী অঞ্চল এই অঞ্চলের ভাই বোনেরা আল্লাহ দিন বেশি ভালোবাসে এবং জন্মগত ফেতরত আল্লাহর দিনের উপরে গড়ে উঠে কিন্তু দেখা যায় সঠিক দিন না বুঝে নাই কথা বলা যাবে না হেরা যতটুকু বুঝছে সেই আলোকে আমাদেরকে পরিচালনা করছেন কিন্তু এখন যদি কন আমাদের বাপদাদাদের আমলে কারণ ছিল না এখন কারণ আয় মেয়ে কারণ ব্যবহার করা যাবে না তাহলে এই জন্য আমার বাইরা কোরআন হাদিসের যেটা আছে কোরআন সন্ন্য দৃষ্টিতে যেটা আমাদের আখিদার মধ্যে বাইরা যেটা দোষ এগুলো পরিচ্ছন্ন করে আমাদের ইমানটা ঠিক করতে হবে আল্লাহাকুন আল্লাহ মুক্ত তাহিদ ইমান নসিফ করুন আল্লাহাক আমাদেরকে বেদাত মুক্ত তাওহিদি ইমান করুন সোহান